إن <سؤال> الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن <يبلل> فلا هادي له اشهد ان الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله وصفيه وخليقه <وهو> وحبيب <صلاحة> الله وسلامه عليه وعلى اله وصحبه واتباعه ومن تبع دعوته الى <لأ> يوم <الدين> আলহামদুলিল্লাহ আমরা এই সন্ধ্যা থেকে দুটো গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি তো মূল আলোচনা এসে গেছে আমি হয়তো কিছু কিছু পয়েন্ট যেখানে একটু অ্যাড করা দরকার আছে কিছু জিনিস একটু সম্পূরক কিছু বলা আমরা শুরু করি একটি ভূমিকা থেকে সেটা হচ্ছে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করে দুনিয়াতে পরীক্ষা নিরীক্ষার একটা পাঠিয়ে নাকি খুব শান্তির জায়গা জান্নাতে পাঠিয়েছেন পরীক্ষা জগতে আছে দুনিয়া দার উলি তেলা এখানে অনেক পরীক্ষা নিরীক্ষা আছে পরীক্ষা নিরীক্ষার একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে শয়তানের সঙ্গে দুশ্মনির পরীক্ষা যখন থেকে আদম আলাহ ইসলামের সঙ্গে সম্পর্কের অবনতি হলো সে যা করতে রাজি হলো না তখন থেকে শয়তানের একটা সিদ্ধান্ত হয়ে গেল সে নিজে আল্লাহর কাছে ইচ্ছাটাই প্রকাশ করে ফেলল সে কি বলে ফেলল লা হুম এজ মাইন এই আদমের গোষ্ঠী যা কিছু পয়দা হবে আদম শুধু একলা না সবগুলো করে ছাড় এবং জাহান নামি করে এরপরে গিয়ে তার শান্তি হবে আদম আল্লাহামকে জাননাতেই থাকতে দিল না কি বলল তাহলে আদম লোকালা সাদা রাখল চিরদিন জাননাতে থাকার যে গাছ আছে সেটার খবরকে দেব তার পরিণতি কি হলো আপনারা জানেন এখন তো দুনিয়াতে এসেছি আমরা সে আমাদেরকে জাহান্নে নিয়ে যাওয়ার একটা বিশাল তার পরিকল্পনা আছে আমরা কেউ তার থেকে নিরাপত্তা হেফাজতে আমি এক্সাম্পল ইমাম জৌজির রহমতুল সম্ভবত উল্লেখ করেছিলেন মুসা আল্লাহিসের ঘটনা মুসা আল্লাহিসাম আল্লাহর কাছে দোয়া করেছেন দোয়ার হালতে আছে ওই সময়ে সময় জিবলি আলাহাম আসলেন মুসা নিয়ে কোন কথা নিয়ে দেখা করতে। এসে দেখেন যে করছেন আল্লাহর কাছে আর বললেন তোমার হালত কি এই মুসা যিনি আল্লাহর নবী আর তিনি দোয়া করছেন আল্লাহর কাছে তুমি এই সময় কি অ্যাচিভ করতে চাও তার কাছে কি পাইতে চাও তাকে কিভাবে ধোকা দিতে চাও তোমার এত সাহস তোমার এত শক্ত ইচ্ছা কি জিনিস তোমাকে এখন আশা দিল যে এর ধোকা দেওয়া যাবে সেটা আপনার সঙ্গে হয়ে আছে। বলে তার বাবা আদম তো জাননাথের ভিতরে ছিল সেখানে যদি পারছি আদমকে ধোকা দিতে তো মুখে দুনিয়াতে আছে অসুবিধা কি আমি হতাশ হবো কেন তাহলে আমাদের কারো ব্যাপারে এই কি হতাশ হয়ে গেছে না এখন সে তার বিভিন্ন তরিকা আছে এই তরিকা দিয়ে সে আমাদেরকে জাহান নামে নেবে এবং তার করার জন্য এক নম্বর লেভেল হল সেরেক এবং কুফর সেরেক এবং কুফরে যদি কোনো মানুষকে লিপ্ত করানো যায় তাহলে তার জাহান নামে যেতে আর কোনো কিছু বাধা থাকলো ফিনারে জাহান এইটা যদি করতে পারে এটা একটা ফার্স্ট টার্গেট তো সেই জানে সবাইকে চেষ্টা করে সেরিক কুফরে নেওয়া যাচ্ছে না তার তার দুই নম্বর টার্গেটে আসে যে এগুলো সহজে শেরিফ এবং কুফুরে যাবে না দুই নম্বর টার্গেট হল বেদা আহ তাকে কোনো বেদা কাজে লাগানো যায় কি না কারণ বেদা আত হয়ে গেলে দিনের কনসেপ্ট চেঞ্জ হয়ে যাবে কোরআন হাদিসের বাইরে দিকে ছুটে যাবে গোমরাহী রাস্তার দরজা খুলে যাবে আমল করে কোরআন হাদিসের মনে করে আসলে কোরআন হাদিসের জিনিস না খুব সুন্দর আমল আবিষ্কার করেছে অনেক জিলাপি খাওয়া যায় সেও এরকম আছে না কিছু এইরকম এ বাদাত নিয়ে তাকে যদি ব্যস্ত করা যায় তাহলে সেরে কুফর না হয়ে গেলে এই বেদাত ঢুকাই দেওয়া গেলে এই বেদাত থেকে কিন্তু কুফরে যাওয়া হয়ে যাবে। কারণ মাজার খোলা আছে মাজার কবর দেওয়ার তো ভালো জিনিস কিন্তু সেই কি হয়ে গেছে সেরেক এবং কুফরের দিকে যাওয়া রাস্তা খুলে গিয়েছে তাহলে বেদাটা তার দুই নম্বর এখন কিছু লোক আছে যাদের মোটামুটি আঁকিয়ে সহি তারা সেরে কুফরে বেদাত যায় না তাদের জন্য তার তিন নম্বর টার্গেট কি কবিরাগুনা। জানে ঠিকই কিন্তু হঠাৎ করে নিজের সুবিধা করে মিশা কথা বলে ফেললো মিশা কথা ছবি না কবি গুনা গিবত লিপ্ত করাই দিল এটা করবো না সুদ ঘুষা লাগাই দিল যে না নিয়ে যেতে পারে এই হলো কবিরা গুণের দিকে নিয়ে যা কয় নম্বর লেবল এটা হিন নম্বর কিছু লোক আছে যে তাদেরকে সহজে কবি গুনে নেওয়া যায় না তখন তার জন্য কি চাই নম্বর ছবি গুনা কৌরা এটা এগুলা ছোট আর ছোটখাটো জিনিস এই কিছু হবে না এরকম করতে করতে সৌগিরা গুনে হয়ে যায় পাহাড় পরিমাণ হয়ে যায় এই জন্য রসুল ইয়ার খবরদার মানুষ ইগনোর করে এরকম হালকা হালকা মনে করে গুনা করে এগুলা থেকে সাবধানে থাকবা এগুলা মানুষ একটা লোককে হালাক করার জন্য যথেষ্ট কয় নম্বর গেল চার নম্বর গেল পাঁচ নম্বর গলো যে এই লোকটাকে দিয়ে ছবিটা গুণাও সহজে করা যায় না সবসময় করা যায় কি করা যায় কম পক্ষে তার এমন মোবাক কাজে লাগাই তো যাতে করে নেকির কাজ করার সুযোগ পাবে না বিজি থাকবে একটা মোবাক কাজের মধ্যে ধরেন আপনার মোবাইল ফোন আছে এখানে টিপতে থাকেন যদি গুনার দিকে নাও যান ঘন্টাখানি চলে গেল ফেসবুকে চলে সময় দিতেই থাকবে আপনি খারাপ জিনিস জানি খবর দেখছেন খবরের পিছনে মন্তব্য এইটা সেটার মধ্যে আছে। স্থির হালালের মধ্যে আছে তো এখন আপনি আপনাকে একটু ঠকাইয়ে দিচ্ছে কোনখান দিয়ে যে অনেক নেকির আমল করা যায় তো সেটা থেকে আপনাকে সরিয়ে দিয়েছে বুঝতে পারেছেন তো কয় নম্বর লেভেল গেল পাঁচ নম্বর আর একটা লেভেল তার আছে ছয় নম্বর লেভেল কয় এই লোকের সহজে মোবাহ কাজে সময় করা যায় না সে কোন একটা নেকির কাজ করবে তো নেকির কাজ যদি থাকে একটার মধ্যে অনেক স্বভাব আরেকটার মধ্যে কম স্বভাব এখন সেনের টার্গেট হলো এর গুণার দিকে নেওয়া যাবে না তবে একটু ঠকাই সেটা কি কম সবের কাজে লাগাই দে আর বেশি সবের কাজ থেকে তাকে মাহরুম করে ফেলি কম সবের কাজ কি মেহমান আসছে তো মেহমান একটু মেহমানদারি করাটা এগুলোর মধ্যে সময় লাগাই এটার মধ্যে সব আছে অবশ্যই এগুলো করতে গিয়ে এত সময় লাগাই ফেললো ফাঁকে দিয়ে এত সময় চলে গেলো হয়তো ওই নামাজটা জামাতে বড় কথা আর এখন ঘরে পড়তেছেন এক রাখাতে এক রাখা থেকে পাবেন দেখছেন বুঝে আসছে এখন আমরা বুঝতে হবে যে সে আমাদের কত বড় দুশ্মন কত ক্ষতি করতে চায় প্রথম তার দিকে যদি যাই সেরেক এবং কুফর এগুলোর জন্য তার অনেক তরিকা আছে কোন মুসলমান আমাদের মত লোকদেরকে আল্লাহ তালা হেফাজত করে। আমরা কেউ তো মূর্তি পূজার দিকে যাবো না এই করেছে তার বহু তরিকার মধ্যে একটা তরিকা আছে যে জাদুটোনার তরিকা এটা তার বিরাট একটা হাতিয়ার মানুষকে সেরেকের দিকে নেওয়ার জন্য কারণ জাদুটোনা করতে হলে কোনটা লাগবে সেরেক করা লাগবে সেরেক কুফর কুফুর ছাড়া জাদুটোনা হবে ন কোন সাহের হবে না কোন জাদা হবে না না করলে এই জন্যেকের ব্যাপারটাকে আল্লাহ তালা এত কন্টেম করেছেন নবী করিম সালাম এই বিষয়ে কি বলেছেন যে ইস্তানুসামের মো বেকাত সাতটা মহা ধ্বংসকারী বিষয় থেকে সাবধানে থাকবা এগুলো ধ্বংস করে ফেলবে তোমাকে সাতটা বড় কবির বুনা কবির বোনার লিস্ট অনেক বেশি একেবারে পাবে। কিন্তু তার উপরে আসে তার কিন্তু এক নম্বর হচ্ছে সাল্লাসম বললেন তো সাহবা বললেন ইয়ার আসল অমাহুন এই সাতটা বড় কবিরে গুনা কি তিনি এক নম্বরে বললেন শেরখ বিল্লা দুই নম্বরে বলেন শেখে জাদু টোনায় লিপ্ত হওয়া জাদু টোনার কাজ করা আসে মুসলমানরা দিয়ে দিয়ে বলে আমাকে একজনে তাবিজ আনলেন বা তদ্বির নিয়ে আসেন কোন একটা কাজের জন্য মানে বড় সমস্যা যাচ্ছে পারিবারিক তো দুই তিনবার তাবিজ দিছে দেখা থেকে ফোনে ইয়া বা মানুষ মাধ্যমে পাঠায় এখন দুই তিন চারটা দেওয়ার পরে যখন এটা কাজ করছে না বুঝছি তোমার একটা সাংঘাতিক শক্তি আমার থেকে হবে না অমুক হিন্দু ও তার থেকে নিতে হবে তো ওইটা সে মারাত্মকটা দিব ওইটা না এরকম এই যে সেরে হিন্দু সুতরাং করে না যারা মুসলমান যারা এই কাজ করে তাদেরকে মাল কিভাবে খায় আপনারা জানেন পাঁচ নম্বর হচ্ছে জাহাতের ময়দান থেকে পালিয়ে যাওয়া ৬ নম্বর হচ্ছে কলম মুসলিম মহিলা যার চরিত্র ঠিক আছে তাকে অসৎ চরিত্রে অন্যতম উপাদ উপায় এই করার বিষয় আপনারা জানেন যে আল্লাহ রবুল্লা আলমিন এর বিষয়ে সুরাল বাঁকাড়াই বলেছে এর অস্তিত্ব আছে অনেকেই মনে করেন এগুলো কুসংস্কার আমরা বিশ্বাস করি না কিন্তু জাদুটনা যে কোরআনে আছে আল্লাহরী কাজ করেছে জাদুবিদ্যা শিখিয়েছে ইবলিশের কাছ থেকে জিন্দের কাছ থেকে মানুষরূপী লোকগুলো এগুলো শিখে এবং শিখেছে পরবর্তী পর্যায়ে এই জাদুকরদের এই বিদ্যা হিন্দু মুসলিম নির্বিশেষে যারা এই দুশচরিত্রের লোক সমাজের মধ্যে যারা এগুলো নিজেরা কিছু ক্ষমতা দেখাতে চায় টু পাইস ইনকাম করতে চায় আর মানুষ যখন বিপদে পড়ে তাদের দ্বারস্থ হয় তাদেরকে তারা এক কুফরি কালাম দিয়ে এই জাদুটনা সে কাজ করে এবং জাদু টনার অস্তিত্ব যে আছে যারা অস্বীকার করে তাদের জন্য আপনারা জানেন একটা হাদিস বোখারি সহিখারি হাদিস আছে নবী করিম সাল্লসলাম জাদুর শিকার হয়েছেন ইমাম আবুল হাসান বলেছিলেন হাদিস কি এবং এই হাদিসের মধ্যে অনেক শিক্ষা আছে আপনার একটু পড়ে নবী করিম সাল বেশ কয়েক মাস ধরে অসুস্থ হয়ে গেছে নাই শরীরে এনার্জি কমে গেছে কিছু কাজ করতে চান করতে পারেন না মানে এই কোন কাজ করতে পারেন না কোনো রেওয়ায় আসছে যে তিনি স্ত্রী সহবাস করতে চান পারেন না এই রোগ কিন্তু অনেকের ভিতরে আছে তারা জানে না আল্লাহর কাছে এমন দোয়া করলেন আর ইস্তেকার করলেন করার পরে সকালবেলা তিনি বলেন মা এই আয়েশা দিনা আনাকে ডেকে বললেন শোনো আয়সা আমি আমার আল্লাহর কাছে করে আল্লাহ আমার কি হয়েছে তো আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন কি জানিয়ে দিয়েছেন তিনি বললেন তখন যে দুজন আমার শেয়ারের পাশে আর একজন পায়ের পাশে একজন একজন জিব্রাইল একজন মিকাইল জিজ্ঞেস করলো উনি স্বপ্নে দেখেন আর কি ওনাদের দুইজনের কথা শুনেন এরা লোকটা কি হয়েছে মাওয়াজ রাজুল এই লোকটার সমস্যা কি মাতবুব তাকে জাদু করা হয়েছে মানতবাহু তাকে কে জাদু করেছে লাভি দেবেন আসি লাবিদ নামে তাকে জাদু করেছে কোন জিনিস ব্যবহার করেছে জাদু করতে কোন জায়গায় জাদু করেছে ওনার মাথার চিরুনি এবং চিরুনির মধ্যে আটকে দেওয়া কিছু চুল এগুলোর মধ্যে জাদু মন্ত্র পড়ে পড়ে এগুলাকে খেজুর যে খেজুর গাছের যে খেজুরের খোসা হয় বড় একটা থরের মতো উপরে থাকে এই খোসার ভিতরে ঢুকিয়ে জাদু করে এটাকে একেবারে ওই একটা কুয়ার মধ্যে বে এড়ে দাঁড়ওয়ান কুয়ার নিচে বড় পাথর তাপা দিয়ে রেখে দিয়েছে ইনশাআল আসাম পরে পাঠালে কোনো প্রাণী আসে তিনি নিজে গিয়েছেন কুয়ার পানি সিঞ্চন করে কুয়া দেখাল পানি জাদুর এই তাসিরের কারণে পানি একদম কালো রং হয়ে গেছে এবং কুয়ার আশেপাশের গাছগুলো খেজুর গাছগুলো মোড়ে টোরে জ্বলে মাথা শয়তানের মাথার মতো দেখা যায় ওখান থেকে দাদু উঠেই ফেলেছেন কোন কোন রেওয়ায় আসছে কোন কোন রাতে আসছে যে ওনার একটা রেপ্লিকা করা হয়েছে বডির মধ্যে এবং সুইয়ের মাথায় এরকম এগারোটা গিরা দেওয়া হয়েছে চুল দিয়ে বেঁধে বেঁধে এবং জাদু করা হয়েছে তারপরে জিবরি লাল ইসলামী এসে বলে দিয়েছেন যে সুরা মদে তান পড়া হোক তখন এই ফালাখান নাচ পড়া হয়েছে এক একটা আয়াত পড়লে উনি ভালো ফিল করছেন আরেকটা আয়াত পড়লে আর একটু ভালো ফিল করছেন এবং একটা করে ওই গিরা খোলা হচ্ছে সুই থেকে উঠানো হচ্ছে এবং এগারোটা যখন উঠানো হয়ে গেছে তখন তিনি সম্পূর্ণ সুস্থ বোধ করেছেন তাহলে এই যে যারা বিশ্বাস করে না স্বয়ং রসুল সাল্লাহ যদি জাদু এফেক্ট করে তাহলে অন্য কোন অস্তিত্ব আছে কোরআন হাজিজ থেকে তার প্রমাণ আছে এখন আমরা শুনলাম এরকম শেহ জাদুটনার এই অসুবিধাগুলো হয় এবং এগুলো আছে এগুলো অস্বীকার করার কোন উপায় নাই এখন আমরা এগুলাকে কিভাবে এগুলার না হওয়ার থেকে বাঁচবো এক নম্বরে প্রটেকশন কিভাবে আমাদের হবে যাদের এখনো করেন না এরকম ভিক্টিম কিভাবে থাকবো দুই নম্বরে এই জাতি কিছু হয়ে গেলে আমরা কিভাবে তার থেকে উদ্ধার পাব এবং যাদের এরকম এফেক্ট হয়ে গেছেন তারা অনেকেই এগুলা তদবিরকারী খুঁজতে খুঁজতে এমন জায়গায় চলে যান যেখানে গিয়ে সেরে কুফোরের তদ্বির নিয়ে আরো বেশি সমস্যাকে বাড়িয়ে দিচ্ছে। তাহলে এখন তদ্বির দুই রকম আছে একটা হালাল তদ্বির একটা হারাম তো আর একটা কোন এলাউড আছে আর কোন ঝাঁফ নাই এগুলো এগুলো করলে আমাদের প্রশন হবে আর যদি এগুলা আমরা শিকার হয়ে পড়ে আমরা মাফ করুন তাহলে আমরা কিভাবে এগুলোকে থেকে বাঁচতে পারবো একটা হলো জাদুটোনার জাতি কোনো শিকার হয়ে গেলাম কি না কোনো করলো কিনা আর দুই নম্বর হলো আরেকটা আসে যে বদ নজরের অনেক সময় এফেক্ট হয়ে যায় মারাত্মক ভাবে একটু আগে বলা হয়েছে এই বদ নজরের কারণে মানুষ অসুস্থ হয়ে পড়ে এবং অনেক সৃষ্টি হয় যেগুলো দ্বারা মানুষ প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়ে যায় ডাক্তারদের কাছে কোন চিকিৎসা পাওয়া যায় না এই দুটো জিনিসই আমাদের বুঝতে হবে তা আমরা বদনজরটার কিছু লক্ষণ আমি আমরা পেশ করব। এবং যদি কেউ জাদুটনা শিকার হয়ে যায় তার লক্ষণ বলেছেন সব কিছুটা বলেছেন আমরা আর একটু বলব এক নম্বর লক্ষণ হচ্ছে কিছু ভয়ের স্বপ্ন দেখা ইমাম সার বলছেন অনেক সাপ দেখে এক নম্বর হলো সাপ স্বপ্নের সাপ করছে অনেক সাপ দেখছেন ছোট আছে বড় আসে এটা হলো এক নম্বর লক্ষণ এই যে ব্যক্তি এরকম দেখে ঘুমের প্রতি দেখি ভয় পায় এটা দেখা লক্ষণ বাঘ সিংহ তাকে তাড়া করছে এটাও এই জাতীয় আরো কিছু তিনি যেগুলো বলেছেন এগুলোর সঙ্গে অ্যাড করবেন এরপরে হচ্ছে তিনি আরো এটাও বলেছিলেন যে শরীরে কোন কোনো জায়গায় হেভি পেইন কেউ কেউ হার পেনে মরে যাচ্ছে একদম নিঃস্বাস বন্ধ পারছে না করে একবার তিনবার ডাক্তারের সারা তালাশ করে গুড হার্ট গুড ব্লাড টেস্ট ফাইন এই সমস্যা করতে গিয়ে হলো এর পিছনে ওই আদার ওয়ার্ল্ড সমস্যা চলতেছে এরপরে হলো আপনার মানুষের মেন্টাল অসুবিধা মানসিকভাবে সে বিকারগ্রস্ত নয় কিন্তু তার কি মানসিক সমস্যা হয়ে যাচ্ছে সে তার মন মেধাজ এত করা এত খারাপ ভালো ছেলে ছিল ভালো মানুষ ছিল হঠাৎ করে তার কি হয়ে গেল ডাক্তারের কাছে নেয় মানসিক রুগীর কাছে নেওয়া তাদের কাছে নেই আর না পারলেও কিছু তো দেওয়া লাগবে খামাকে ডিপ্রেশনের ওষুধ খাওয়া তাকে ক্ষতিগ্রস্ত করতেছে আসল জিনিসের তারা বোঝার কোন কায়দা নাই তো এগুলো বোঝার জন্য আপনাদেরকে এই লক্ষণগুলো দেখলেই যেতে হবে যে রুকিয়ার দিকে যেতে হবে এবং আরো কিছু জিনিস আছে এগুলো আমলে দিকে আসতে হবে নিজের জন্য ইত্যাদি এবং প্রারীরিক রোগগুলো অনেক সময় ক্যান্সার এই জাতীয় রোগগুলো এগুলো অনেকগুলোর সঙ্গে জিন শয়তানের কানেকশন আছে একটা বই আছে এটা বাংলা হয়েছে কিনা আমি জানি না ইংলিশে হয়েছে জিন এন্ড হিউম্যান সিকনেস আমাদের এখানে বুকশল্পে কিনতে পাওয়া যায় লুকশালে ওই বইটা যদি পারেন আমাকে দেখাবেন নিয়ে আসবেন এই বইটা বাংলা বইটাও নিয়ে আসেন জাদু ও তার প্রতিকার আজম ইউ ক্যান ব্রিং টু আক ইন বাংলা ওকে তো এই যে এগুলোর মধ্যে যে অনেক রেখে দেন লিংক আছে ফিজিক্যাল তার পাশাপাশি মেডিক্যাল চিকিৎসা লাগবে তার পাশাপাশি রুহানি চিকিৎসা লাগবে ইসলামী চিকিৎসা লাগবে কোরআন হাদিস উদ্ভিদ লাগবে এটা আমাদের অনেকে জানা না দুইটা পাশাপাশি লাগবে আর কোনো ক্ষেত্রে যেটা বলে যে মেডিকেল কোন ওষুধ নাই সেখানে এই কোরআন হাজি আপনার কাজে লেগে যাবে অনেক একটা লক্ষণ উনি বলেছিলেন আমি অ্যাড করলাম বা রিপিট করলাম অনেকটা এখন আসেন যে বদ নদারের ব্যাপারে আমাদের মাদানি সাহেব সুন্দর করে কিছু কথা বলেছেন বদ নজার ব্যাপারে অনেকে বিশ্বাস করেন বিশ্বাস করে রেখে না আমি কোনো হাজি ফলো করলে কিসে বদনজর লাগবে ব্যাপারে বাদশার দরবার এই বিষয়ে তিনি নসিহত করলেন যে তোমরা তো দশ ভাই যাচ্ছ এতগুলো নবীর ছেলে দেখতে শুনতে সেরকম নবীর পরিবার কিন্তু দেখতে শুনতে অন্যরকম সবাই এক দৌড় দিয়ে ঢুকবা না ওরে বাবারে এক পরিবারের দশ ছেলে এরকম তাগড়া দেখতে শুনতে বদ নজর লেগে যাবে তোমরা বিভিন্ন আলাদা আলাদা দরজা দিয়ে ঢুক একসঙ্গে যেন সব ভাইকে একসঙ্গে না দেখে তারপরে বললেন যে দেখো আমি তো আল্লাহর থেকে কিছু আর আটকেতে পারবো না কিছু হয়ে গেলে আমরা চেষ্টা করা মাত্র আর আমি সবসময় আল্লাহর উপর তাও ফল এখানে বোঝা গেল একজন নবী তার সন্তানদের ব্যাপারে বদনজরের আশঙ্কা করেছেন এরপরে সুরালের মধ্যে যারা কা তারা চায় আপনাকে তাদের চোখগুলো দিয়ে এমন ভাবে বদ নজর দিতে দিয়ে আপনার একেবারে শেষ করে ফেলবে যখন কোরআনের কথা শুনে তাহলে তারা বদ নজর দেয় ইনি আব্বাস বলেন আফসা আরহিম তারা আপনাকে চোখ দিয়ে এরকম নজর দেয় যাতে করে আপনি বদ নজরের কারণে মরে যান হালাক হয়ে যান তারা বদনজর যে লাগে কোরআনে স্বয়ং আল্লাহ তালা বলছেন এরপরে সুরা ফালাখের মধ্যে আল্লাহ বলে যারা রশির মধ্যে ফু দিয়ে দিয়ে জাদু করে গিরা দিয়ে দিয়ে আর যারা হিংসা করে হিংসার বদ দেয় এদের থেকে পানা চাই তাহলে কোরআন দলিল পাওয়া গেল কিনা ইমাম ইব কাইম রহমতুল্লাহ আল এই ব্যাপারে বলেছেন যে বদনদার জিনিসটা কি কোনো ব্যক্তির কোনো ভালো কিছু দেখলে কোনো জিনিসের ভালো কিছু কাকে খুব বেশি ভালো লাগলে তখন চোখ থেকে এমন ধরনের একটা পাওয়ার বের হয় খারাপ জিনিস নেগেটিভ এনার্জি আসে যে যাকে যার দিকে এটা গিয়ে পড়ে পড়লে কোনো কোনো সময় এটা তাকে সাংঘাতিকভাবে হিট করে ক্ষতিগ্রস্ত করে ফেলে আর কোনো কোনো সময় এটা মিস করে ফেলে তাকে হিট করতে পারে না যেমন কোনো দু স্যুট করল করলে সবসময় লাগে সময় লাগে না তখন কি বদনতা দিলেও এটা হিট করতে পারবে না কিন্তু আপনি প্রোটেক্ট না হলে আপনাকে হিট করে ফেলতে পারে আবার বদনদার মানুষ থেকেও পড়ে জিম থেকেও পড়ে যে একটা ছোট মেয়ে আসছিল তার গালের মধ্যে দাগ দেখা গেছে দাগগুলো জিনিস আসছে নবী করিম সালে বললেন তার জন্য তোমরা রুকিয়া করা এবং এটা হচ্ছিলেন যে জিনিস তোক লাগা বদনজর মানুষের বদনজর থেকে আরো এবং তিনি বলেছেন হাজি যে বদনজর মানুষকে কবরে ঢুকায় আর উঠকে কোথায় ঢুকায় হাণ্ডির মধ্যে ঢুকায় উঠকে হান্ডির মধ্যে কেমন ঢুকায় বদনজর লাগলে উঠ অসুখ হয়ে যায় অসুখ হয়ে গেলে মরে যাবে তখন মরে যাওয়ার সময় হয়ে গেলে লোকেরা কি করে জবাই করে দেয় ছোটকালে গরু দেখার কথা মনে হয়েছে গরু অসুস্থ হয়ে গেলে কি করতো জবাই করে দিত গরিবরা ভাগ করে খেয়ে করত। তো এরকম উঠলে বদ নজর লাগবে জবাই করে দিতে ভাগ করে খেয়ে ফেলতো আরো দেশে এমন বদনজর আছে সে বলে যে শোনো কয়েকদিন উপাস আছে খানা দানা নাই কয়েক হাত সে জানে তার বদনজর খুব কাজ করে তো লোকজন যেন রেডি করে ফেলে কুরুটি নিয়ে রেডি থাক আমার সঙ্গে আয় শিকার ধরুন আজকে গিয়ে উট পালের মধ্যে তাকে আমার একটা দেখি এমন বদনজর দেয় দেওয়ার কিছুক্ষণের মধ্যে উটের ছটফটানি শুরু হয়ে যায় কাজ হয়ে পড়ে যায় তখন উঠে চিন্তা করেছে এত নারকেল ধরছে আমাদের এলাকা এই খবর পেয়েছি আমরা এত নারিকেল ধরছে এই গাছের মধ্যে এই পরে দেখে সবগুলো আসছে করে ধরে ধরে পড়ে গেলো রং কালো হয়ে গেল শুকিয়ে শেষ এইরকম ভাবে বহু ঘটনা আছে আল্লাহ আছে ওইটা সরাই ফেলবে তাহলে ওইটা এটা নাম হইল বদনজ এত বড় তার সাহস সে আল্লাহর কদরকে সরাইতে যান আল্লাহ সরাইতে দেন কেন যে যদি আল্লাহ তালা ওই কদরের তাক লিখে থাকেন যে আপনার নিয়া মত দিচ্ছে কদ তারপরে সেখানে বদনজর আসবে সেটা সরাই ফেলবে এটাও আল্লাহ লেখা আল্লাহ তালে পরীক্ষা মাঝে মধ্যে করে ফেলেন এরপরে তিনি আর বলেছেন যে উন্মাতি মানে মুহূর্ত বা আইন আমার অধিকাংশ উন্মতের লোক বদ নজরের কারণেই মারা যাবে তার অর্থ কি বদনজরের কারণে বিভিন্ন অসুস্থতা সৃষ্টি হয়ে যাবে এত মারাত্মক জিনিস একটা মানুষ তার অনেক ভালো কিছু করে ফেলেছে ব্যবসা বাণিজ্য মার্শাল টপ লেভেলে উঠে গেছে হঠাৎ করে একটা বদনজরের শিকার দেখা যাবে সব কলাশ করে ফেলেছে আপনার ছেলেকে অনেক ভালো করেছে অনেক আছে যে এত প্রমিজিং কোথাও সব হাওয়া হয়ে গেল আর আমাদের লোকেরা মনে করে যে জি সি এস ইতি পায় লেটার আবার পায় সব খবর দেয়ার এটা জানে না যে কিছু নিয়ামতকে লুকাইতে হয় নিয়ামতকে প্রকাশ করা ভালো না আপনার ছেলে মেয়েকে কোন সময় মানে কোন সময় যত কম এক্সপোজ করানো যায় বদনগর থেকে তত চেষ্টা করতে হবে তো এখন এই বদনগর থেকে বাঁচার জন্যে একটা কিছু আদব এবং কিছু আমল আমাদেরকে ভিকারি মিসালাম শিখিয়েছেন এক নম্বরে তিনি বরকতের দোয়াশ করতে বলেছেন আবু উমা ইবিন তিনি বলেন তার পিতা সাহাল করছিলেন মন্তব্য করলেন আরে সাহাল ইবিনী হোনে শরীরের রঙ আর কাপড় গায়ের কি বলে চামড়া কত মসৃণ ঘরের কোন লুকিয়ে থাকা বিবাহের উপযুক্ত বালিকা যে সাবালিকা মেয়ে তার শরীরের চামড়াতে এত সুন্দর তাৎক্ষণিক ভাবে গেলেন এবং যা আমার এই বিপদের খবর দিয়ে আমি এখন আমার অবস্থা কাহিন কি জানি তার কোনো কিনা জলদি করে যা তখন চলে গেলো জিজ্ঞেস করলো ছেলেকে কেউ নজর দিয়েছিল বলছিল যে আমির এমনি রবি পদ দা করেছে। এই মন্তব্য করেছে তখন আমিরকে ডাকা হলো ডাকা হওয়ার পরে তিনি বললেন যে তোমাদের কি হয়েছে কেন তার তোমাদের একজন ভাইকে হত্যা করে ফেল ইয়ার আসলে কি হত্যা করলা। যে তুমি যে এই মন্তব্য করলা এই মন্তব্যের কারণে তো সকাল মরে যাবে তোমার এই পদ নজরের মন্তব্য তাকে কি ক্ষতিগ্রস্ত করেছে তুমি জানো তুমি যখন এরকম তাকে ই যারা করল না আলাইক এইরকম একটা কথা যদি বলতাম তাহলে তোমার বদনজারের আসর থেকে আল্লাহ তাকে হেবাদত করত তার দেখতে পেরেছেন এখন বদনজা শুধু আরেকজনের ব্যাপারে না নিজেদের ব্যাপারে হয়ে যেতে পারে তিনি আজকে হাজি বললেন ইয়াজ কেউ যদি দেখে ব্যাপারে আমার শাস্ত আগে থেকে মাসা অনেক ভালো হয়ে গেছে এরকম মনে করি বসে আমি তো মনে হয় দিন দিন কমানো হচ্ছি এরকম ভাব চলে আসে আদি ছেলে আমার ছেলে তো মানে টপ টপ করে বড় হয়ে যাচ্ছে মাসা খুব খুব নাদুস চেহারা হয়ে গেছে নিজেদের নিজের দোকানের অনেক বিজনেস বেড়ে গেছে এখন এইগুলা দেখে নিজের চোখে নিজের মনের বদন লেগে যেতে পারে আল্লাহ আল্লাহমারেকলাহ এইভাবে দোয়া করবেন আল্লাহমাদ আল্লাহমারেকলাহ আল্লাহমারেক ফিমা আলু নিজের যদি ক্ষতি হয়ে যায় তাহলে আরেক দিনের ক্ষতি হওয়া তো আরো ইজি এখন আমরা আসেন যে এই যে বদনজরের কথা বললাম আর কথা বললাম এইগুলোর থেকে হেফাজতের জন্য এবং যাবতীয় থেকে হাসার থেকে এই বদনজার সঙ্গে হাসাদের সম্পর্ক আসে দুই রকমের বদনজর আর একটা বিনা হিংসার বদনজর অলামেকার আলোচনা করেছে হিংসুকের বদনজর হলো আরে আমার দুশ্মন এত বড় এত উন্নতি তার কেমনে হয় আমার সহ্য হয় না হিংসা মন থেকে খুব ভালো করে দুধ খেয়ে এসে তাহলে মা নিজে বলতে হবে বা আল্লাহ আল্লাহিক এরকম কিছু বলতে হবে মায়ের তো কোনো হিংসা বিনা হিংসায় নজর লাগে আর অন্যরা যখন বলে কোনো কোনো মহিলাকে মারা ছেলেদেরকে দুধ খাওয়াইতে একটু লুকিয়ে খাওয়াবেন অন্যদিকে দেখাবেন না সহজে দেখায় দেখে খাওয়ালে বলে কি জানেন আরেক মহিলা বলেন আরে আপনার বাচ্চাটা যদি ভারী দুধ খায় আমারটা তো খাওয়াইতে এই পারি না একেবারে এই হয়ে গেল কাজ ঘরে গে গুঁজে খবর হয়ে গেছে এইভাবে হিংসা চলে আসে অনেক সময় বিনা হিংসাতে বললে বলি না যে সবাই হিংসুক কোনো সময় বিনা হিংসাতে বললেও লাগে আর হিংসা করে বললে আরো বেশি আচ্ছা এখন আসেন এই যে এই জাতীয় ক্ষতির থেকে বিশেষ করে এই যে জাদু টার থেকে দুশ্মনী থেকে হিংসা থেকে রুকিয়া থেকে আবার কি বলে আপনার বদনজর থেকে বাঁচার জন্য যে সমস্ত জিনিস আমাদেরকে প্রটেকশন দিবে আমাদেরকে রক্ষা করবে সেই জন্য দিকে আসতে হবে তাহলে আমাদেরকে কুফুলি আকিদা সেরেক থেকে বেদাহাত থেকে কবিরা গুনার থেকে দিনের বিরতি সমস্ত জিনিস থেকে দূরে থাকতে হবে নিজেদের জীবনে ইসলামের আমল করতে হবে নামাজে পাবন কোরআন তেলাবাদ বেশি করে করতে হবে যে কে দোয়া ইত্যাদি করতে হবে আর যে সমস্ত কাজে শয়তান খুশি হয় এই সমস্ত কাজ থেকে দূরে থাকতে হবে গান বাজনা সিনেমা ফিল্ম দেখা শয়ান খুশি হয় কিনা করলে তার ঢুকার রাস্তা আপনার ঘরের সঙ্গে কানেক্টেড হয়ে গেল দরজা খোলা হয়ে গেল আপনার ক্ষতি করার জন্য ইনার সাহিতা হত্যা শতান তোমাদের দুঃশ্মন তাকে তোমরা দুশ্মন হিসাবে গ্রহণ করো এরপরে এখন নিজেতে প্রটেকশনের জন্য এই যে বিভিন্ন আমলের কথা দুইজন স্পিকার আগে বলে গিয়েছেন নিয়মিত এই আমলগুলো করা রুকিয়া আমলগুলো করা সুস্থ থাকা অবস্থায়ও করা আর অসুস্থ হয়ে গেলে তো করতেই হবে এরপরে অসুস্থ হয়ে গেলে এখন কি কি আমল করতে হবে রুকিয়া করতে হবে এই যে কোরআন শেফা ও আর রস নাতুন নীলমুখবিন কোরআন কি শেফা এবং রসনাথুন এই কোরআন হচ্ছে আর যে ব্যক্তিকে তার জন্য যথেষ্ট হবে না তার কোন জিনিসে তার যথেষ্ট হবে না তো এখন এই রুকিয়ার জন্য রুকিয়া সেন্টারের কথা এসেছে বিভিন্ন অথেন্টিক রাখিগুন আছেন তাদের আমরা টাইম টু টাইম নিব তবে রুকিয়া রাখির উপরে নির্ভর হওয়ার জন্য বলে নাই মাঝে মধ্যে খুব কষ্ট হয়ে গেলে হেল্প নিতে হবে কিন্তু নিজে জানতে হবে কেমনে করে জন্য এই যে অনেক সুন্দর ইনফরমেশন আছে জাদু ও তার প্রতিকার এই বইটা কার কার কাছে আছে অল্প কিছু লোকের কাছে আছে সবার জন্য পড়া আমি বলতে চাই না যে ফরজ কিন্তু এই কথা বলতে পারি সবার জন্য পড়া জরুরি এটা পড়লে আপনি অনেক কিছু জানতে পারবেন কোথায় ক্ষতি হচ্ছে আপনার কোথায় কিভাবে বাঁচবেন ক্ষতি থেকে এটা আপনাকে অনেক করবে জাদু ও তার প্রতিকারে প্রধিকার পাওয়া যাবে আর এটার ইংলিশ ভাষণ হচ্ছে তাদেরকে পড়তে দিবেন সোর্ড আপনার ছেলে মেয়েদেরকে নিজেকে নিয়মিত আমল করতে হবে আর কারে এই সমস্যা হয়ে গেলে বদনদন লেগে গেলে রুকিয়া আপনার জাদুটনা এই জাতীয় কোন সমস্যা পড়ে গেলে তাহলে এর জন্য যে করতে হবে এটা নিজে করতে হবে প্রত্যেক দিন করতে হবে বা টাইম টু টাইম করতে হবে শুধু ভরসা করে আসলে হবে। এরপরে রাকরি যে ইমান আল্লাহর ভরে থাকা আল্লাহর ভর ভরসা করা যে আল্লাহ অশক দিন ওইদা মারিত ফাহুয় এসে আল্লাহ আমাকে সুস্থ করবেন আর আল্লাহ কিছু তাকদিরের ফায়সালা আঁক আমাকে মেনে নিতে হবে এই পরীক্ষা পাশ করলে মুসিবত সবার সাথে নিলে আল্লাহ গুনা মাফ করে দেবেন একটু আগে মালানো বলেছেন এরপরে মহিলা সবর করতে কি পাওয়া গেছে আপনারা এরপরে হচ্ছে এখলাস সহিনিয়তে এই আমল গুলো করা এবং যেকোনো আমার সহিনীয়তে করা সুন্নত তরিকার ভিতরে থাকা সুন্নতের বাইরে না যাওয়া বিদাতের দিকে না যাওয়া তাহলে কি হবে তালা বলেছেন আল্লাহর মুখলে সে নিতে পারবে না সবাই নিজেই বলেছে তা কীবনে বাড়তে বাড়তে বাড়াতে থাকা ফায়ার তো বেশি করে করা যখন শয়তানরা কাউকে অ্যাটাক করে বসে সেই শয়তানের মানে তার উপরে প্রদর্শন হয়ে গেছে আসর হয়ে গেছে জাদু শিকার হয়ে গেছে এরপরে হলজে থাকা এরপরে ঘর থেকে বাইর হওয়া ঘরে ঢুকার টয়লেট আগে পরে সুন্দর সুন্দর এই যে হাদিস আপনারা শুনেছেন খাওয়ার আগে পরে কথা এসে শুনেছেন এরপরে গাড়ি ঘোড়া উঠার দোয়া থেকে শুরু করে স্বামী স্ত্রী মেলামেশার দোয়া থেকে শুরু করে ঘর প্রতিদিন সন্ধ্যায় বন্ধ করে দরজা বন্ধ রাখা জানালা বন্ধ করে রাখা সন্ধ্যেবেলায় ওই সময় ইবলি শয়তান করে ঘোরাঘুরি করে ছেলে মেয়েদেরকে ঘরে ঢুকাই রাখা ফেলানো সূর্য ডুবার সময় ঘরে দরজা খোলা রাখা জানালা খোলা রাখা ঠিক আছে ন বন্ধ করতে হবে কিছু সময়ের জন্য মিনিট দশেক আগে সূর্য ডুবার সূর্য ডুবার সময় আরো মিনিট দশেক এইরকম প্রায় দশ বিশ মিনিটের মতো বন্ধ রাখা ছয়তান মানা আনাগোনা করে সেদিনে এগুলোকে ওই সময় খেলাধুলা করতে বাইরে ছেড়ে দেওয়া রাস্তা রাস্তায় ঠিক ঘরে ঢুকতে হবে এগুলো আমল করতে হবে তাদের হেফাজতের জন্য ঘরের খাবার রাতের বেলায় না ঢেকে রাখা যাবে না তাহলে কে খায় শয়তান খায় ওই খাবার খেলে ক্ষতিগ্রস্ত হবে সেদিন ওসাইমিনে মোহাম্মদ ওসাইমিনে জিজ্ঞেস করা হয়েছে যে খাবার ঢাকতে মনে নাই সারা রাত আনকাবার ছিল তিনি এগুলো খেও না কুকুর বিড়ালকে দিয়ে দাও এখন এই জন্য কুকুর বিয়ারটা নাই দেওয়ার জন্য এই জন্য এই সমস্যাগুলো থেকে বাঁচার জন্য তার অনুসরণকারী তার আর্মি তাদেরকে দিয়ে যাদুচনার মাধ্যমে জাদুচনারা কেমনি কাজ করে আসলে মানুষ যারা জাদুকর এরা কিছু এপাদত করে মাধ্যমে জিনদেরকে ডাকতে হয় জিন মাহ দেখে তাদের কিছু পূজা করতে হয় তাদের সব গরু কোরবানি দেয় ছাগল কোরবানি দেয় তারপরে মুরগি কোরবানি দেয় কালো ছাগল কালো মুরগি এগুলো যেগুলো একটু আগে আপনারা শুনেছেন এইগুলো পুষিয়ে তারা সেরেকের কাজ করলে এবং কিছু তরি কামল করে তখন জিন তাদের কাছে আসে তারা যে জিনিস হাসিল করতে চায় কারা ক্ষতি করতে চায় এইভাবে জাদু করার কাজে এই ব্যাপারে তারা তাদের হেল্প নেয় এবং তারা কেন হেল্প করতে আসে কারণ এই তরিকায় মধ্যে নেওয়া যাবে যে এটা করল যে ব্যক্তি তাদের কাছে যায় এই সমস্ত তদ্বিরের জন্য এরা সবাই সেরিক কুফরের মধ্যে লিপ্ত হয়ে গেল এই তরিকায় তারা কাজটা করে তাহলে আমরা এই যে আজকের এই আলোচনার বিষয় যে আমাদের সচেতনতা হলো যে এইরকম কিছু করা না জেনে কি ঝাড় ফুঁক দেয় কি রুকিয়া দেয় কি আমল করে এগুলো যদি না জানি তাহলে আমরা নিজেরা শরীরের মধ্যে ডুবে যাবো আর এর বিকল্প আল্লাহ আমাদের জন্য এবং রুকিয়ার ব্যবস্থা রেখেছেন রুকিয়া করার জন্যে নিজেরা রুকিয়া করতে হবে সবসময় নিজেদের আত্মরক্ষা করার জন্য আর প্রবলেম যখন বেশি হয়ে যায় তখন সহি রাখির সন্ধান করতে হবে এখন আবার রুকিয়ার ফিল্ডের মধ্যে আছে অনেক সময় দেখা যায় ঠিক করে সেই সেজন্য আমাদের ওনারা শহীদ তরিকা রুকিয়া করেন এছাড়া আমাদের মসজিদের মধ্যে কিছু নাম্বার আছে যারা শহীদ তরিকা করে আপনারা প্রয়োজন সেই নাম্বার নিয়ে তাদের সাথে যোগাযোগ করবেন রুকিয়ার ক্ষেত্রে মনে করেন আবার এখানে আরো করাপ আছে মহিলাদেরকে রুকিয়া করতে হয় সেটা ইসলামিক শরীয়তে কিছু বিধান আছে এগুলো অনেকে মানতে পারে না জানে না এরপরে টাকা পয়সা দিতে হয় কিছু কারণ হলো যারা রুকিয়া করেন এটা এমন ডিমান্ডিং এটার অনেক সময় দিতে হয় যারা চাকরি বাকরি করবে ঠিকঠাক করে তারা পারে না এত বেকার ফ্রি মানুষ নাই চাকরি বাকরি বাদ দিয়ে এই রুকিয়ার পেছনে সময় দিতে হয় একেবারে রুকি দেখতে অনেক সময় লাগে এইজন্য জন্য শরীয়ত অ্যালাউ করেছে তাদেরকে কিছু নেওয়ার জন্য নবী করে তারপরে যখন তিনি সাহাবি অনেকগুলো ছাগল নিয়ে গেছেন রুকিয়া করে তো নবী করিম সালাম ভালোই করেছে আমারও কিছু দাও তো এটি বুঝা গুলো জাহেদ আছে কিন্তু এইটাকে আবার অনেক সময় রুকিয়ার নামে অনেক বেশি টাকা পয়সা নিয়ে যায় শত শত টাকা নিয়ে যায় অনেক বেশি এটা সেটা বিক্রি করে খুব বেশি অঙ্ক ফেলে বরকত হবে না যার নেব হবে না। কিন্তু রুকিয়া করতে হলে আকির জন্য তার যেহেতু অন্য চাকরি বাকরি করতে পারবে না তার ঘর বাড়া তার বিল দেওয়া ইত্যাদি তাকে সারা সারাদিনটা অনেক রুগী দেখতে হয় এগুলোর জন্য তার একটা পারিশ্রমিক নেওয়া যায় যেমন অল্প সময়ের ভিতরে কাছাকাছি থাকলে পঞ্চাশ ষাট পাউন্ড এক ঘন্টা একটা রুগী দেখলো এটা হইতে পারে সারাদিনই তো আসে আবার আরেক জায়গায় গেল সেখানে আরেক ঘন্টা দেখলো সেখানে হয়তো এইরকম একটা অ্যামাউন্ট দিল তার হা খরচ থেকে শুরু করে এটা রিজনেবল আছে কোন কোনো সময় দু তিনজন দেখলে আর কিছু বেশি নিল কিন্তু যদি নিয়ে যায় যে রুকিয়া করে তিনশো পাউন্ড বিল হয়েছে তাহলে তো মুশকিল টাকাটি হয়ে গেল। এই যে ব্যক্তির এই রুকিয়া যারা রুকিয়া করবেন তাদের যদি পয়সার দিকে নজর যায় রুকিয়ার কোন বরকত হবে না রুকিয়া মানে আসলে এটা দোয়া রুকিয়া আয়াত করছে এটা দোয়ার নিয়তে পড়ছে দুই নম্বর মহিলা রুকি দেখতে হয় এখানে তাকুয়া পরে গাড়ির অসুবিধা হয়ে না মাহারাম বসতে হবে পাশে এরপরে রুকিয়ার মধ্যে যদি আবার কিছু ভেদাল ঢুকায় সহি তরিকা না এসে যদি আবার ওখানে অন্য কিছু এমন কিছু সেরিকি পুখুরি নিয়ে আসে তাহলে তো আরো বরবাদ হয়ে যাবে আ তো এইভাবে রাকি রাখি সহি সন্তান করতে হবে যাতে রাকি গলত না হয়ে যায় গলত রাখি আপনারা নেবেন না তারপরে হলো যে আল্লাহ তালার এই যে আরেকজনে রুকিয়া করে দিয়ে যাব আমি ভালো হয়ে যাব। এই বিশ্বাস ঠিক নয় আমি নিজে আমন করে আল্লাহর কাছ থেকে আত্মরক্ষা পাবো তবে আমার এখন বিপদ থেকে বাঁচার জন্য আরেকজনের সাহায্য নেওয়া দিতে পারে ডাইজ নবী করিম সাল্লা এলাও করেছেন ওই মেয়ের গানে যখন দেখছেন দাগ বলছে যে তোমরা তাকে রুকিয়া করো নিজে যখন আমি বেশি দোয়া জেকের করব বেশি করে তখন আমার ভিতরে আল্লাহ প্রোটেকশন দিবেন আল্লাহ আল্লাহ করিন যে ব্যক্তি আল্লাহ তালাকে জেকের থেকে কোরআন তালাওয়াত নামাজ এই আমার থেকে নিজেকে বিরত রাখে আমি তার পেছনে শয়তান লাগিয়ে দেই সে তার কারীন হয়ে যায় তার সঙ্গী হয়ে যায় আর এভাবে করে তাদেরকে ক্ষতিগ্রস্ত করে আহ আমাদের মধ্যে থাকলে মানুষের কত সুন্দর হয় যেমন একটা হাদিসে এসেছে যে এই ব্যক্তি সকালবেলা বেলা রাত্রে ঘুমে থেকে উঠলো সকালবেলা উঠে উঁচু করলো ঘুমানের সময় শয়তাম তার মাথার পিছনে তিনটা ঘিরে দেয় ঘিরে দিয়ে কি বলে তুমি লম্বা রাত ঘুমাইতে থাকো ঘুমা কোন চিন্তা করোনা সকালে নামাজটা কাজ হয়ে যায় আপনি উঠলেন ঘুম থেকে উঠে যখন বললেন আলহামদুলিল্লাহ আহমকাল্লাহ তাহলে আল্লাহ রহমতে শয়তানের দেওয়া গেরার একটা খুলে গেল সঙ্গে সঙ্গে দুই নম্বর যখন আপনি অজু করলেন তখন আরেকটা এই খিলাম গেরা খুলে গেল তিন নম্বর যখন নামাজ পড়েন আইদার তাহাতে পড়েন অথবা ফদের পড়েন নামাজ পড়লে তিন নম্বর এই লোকটা কর্মতর হয়ে যাবে এবং তার অন্তরটা মনটা খুব ভালো হয়ে যাবে আর যে ব্যক্তি তিনটা কাজ করলো না বা কিছু কম করলো শুয়ে থাকলো নামাজ পড়লো না হজু করলো না ঠিক মতো আল্লাহ দোয়াটা পড়লো না ঘুম থেকে উঠে তাহলে এই ব্যক্তির গিরাগুলো রয়ে গেছে না অলস হয়ে এসে তার দিনটা এরকম নিয়ামক এই যে ঘর থেকে বাইর হওয়ার সময় যখন দোয়াটা পরে বিসমিল্লাহে তাবাকাল আল্লাহ ইল্লা এই দোয়াটা পড়লেই তখন ফেরেস আপনাদের দোয়া করে হুদি ইতা এই দোয়াটা পড়ে তুমি এত সুন্দর হৃদায় পেয়ে গেলে এবং তোমার নিরাপত্তার ব্যবস্থা হয়ে গেল এবং এই দোয়া তোমার জন্য যথেষ্ট হয়ে গেল তোমার হেফাজতের জন্য তখন আশেপাশে শতান কি বলে একে অপরকে দিনগুলো বলে যে কিভাবে কি করবা ফাকাইফা ফকাইফা কালী কুফিয়া কিভাবে কি করবা যার হিতায়তের ব্যবস্থা হয়ে গেল যার প্রোটেকশনের ব্যবস্থা হয়ে গেল যার জন্য এই দোয়া যথেষ্ট হয়ে গেল ক্ষতিগ্রস্ত না তারা হতাশ হয়ে যায় তাহলে দোয়া এবং দিকের এবং আমল কোরআন মানুষকে কিভাবে শয়তান থেকে প্রোটেকশন দেয় এরপরে কিছু খাস দোয়া যখন মানুষের বিপদ বেশি হয়ে যায় তখন বেশি করে এফেক্ট করে ফেলে তখন সাধারণ আমরা দেখি মাত্র অর্ধেক লোকের কাছে আসে বাকি অর্ধেক কোন হালতে আসেন এত সাহস কেমন আপনার দুনিয়ার মধ্যে কেমনি বাঁচেন দোয়া ছাড়া আজকে থেকে এখনই যাওয়ার সময় এই মসেদের বুক শেফে পাওয়া যায় হেসর মোসিম দোয়ার নিয়ে যাবেন আর সেখানে অনেক সুন্দর সুন্দর দোয়া আছে কি দোয়া বলে তার ঘটনা আছে এই নবী করিম সালাম যখন মেয়েরাজে গেলেন দেখেন মেয়েরাজে সময় ওনাকে কি করছে জিনে ইয়িনের মশল নিয়ে আসছে মেরাদ করতে কত বড় সাগর দেখছেন আর আমরা আপনারা বিনা দোয়া এত নিরাপত্তা কেন কেমনি আসি তো যখন নবী করিম সালাম দেখবেন তার দিকে তাকান তখন দেখে জিবরি আল্লাহ আমি আপনাকে কয়েকটা বাক্য শিখাই দিব দোয়ার আপনি এই দোয়া পড়লে দেখবেন তার মশাল আগুনের মশাল এখনই নিবে গেছে আর সে একদম উপর হয়ে ধ করে নিচে পড়বে তাই নবী করিম সাল্লাম বলেন অবশ্যই বলবো আমাকে দোয়া শিখান দেখাই রহমান এই দোয়া যখন তিনি পড়লেন আগুনটা নেভে গেল আর শৈতনটা ধূপ করে মাথা নিচের দিকে উল্টা করে পড়ে গেল আহবাহ নবী করিম সালামের ব্যাপারে একদিন নবী করিম সাল আলাম আমাদের নামাজের মধ্যে ছিলেন নামাজ পড়াচ্ছেন আর তিনি দেখি যে নামাজের মধ্যে বলছেন মিনকা তোমার থেকে আমি আল্লাহর কাছে পানা চাই অতপর বললেন আল্লাহ আনু আমরা দেখলাম যে আজকে আপনি নামাজের ভিতরে এমন কিছু কথা বলেন কোনোদিন এরকম বলেননি আর দেখলাম আপনি সামনের দিকে ধরতে যাচ্ছেন এরকম দেখলাম আপনাকে করতে তিনি বললেন ইন্নাস আর আমরা দোয়া না পুরে একদম নিরাপত্তায় থাকতে চায়। তখন আমি বললাম আমি তোমার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই তিনবার পড়লাম অতবার বললাম আল্লাহ লি তোমাকে করি তিনবার কিন্তু তারপরেও সে দেখি যায় না তার এফেক্ট হলেও সারেনা সহজে পিসপা হয় না সিমা আর আমি তার গড়দানো করে রেতে আসে তিনি ধরে ফেলছেন ধরে এমনভাবে ধরছেন তার গলার মধ্যে তার জিব্বা বাইর হয়ে গেছে জোর করে কারণে এবং জিব্বার ঠান্ডা তিনি হাতের মধ্যে অনুভব করেছেন তার জিব্বার লালাল ঠান্ডা তারপর তিনি সুলাইমান যদি আমার ভাই সোলামাই নবীর আল্লাহর তাহলে কি করতাম জানোয়া কি ছিল তিনি আল্লাহর কাছে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আর আমাকে এমন একটা রাজত্ব ক্ষমতা দেন যেটা আমার পরে আপনি কাউকে আর দিবেন না এই জন্য ওনার এই রাজত্ব ক্ষমতা শুধু মানুষের উপরে ছিল না কাদের উপরে ছিল জিনিস সমস্ত মাখলুক ছিল তিনি পিপিলিকার ভাষা বুঝেছেন তাই না তো তিনি জিনদেরকে কাজ করিয়েছেন তাদেরকে তিনি বন্দি করেছেন তাদেরকে তিনি শাস্তি দিয়েছেন তাদেরকে তিনি কাজে লাগিয়েছেন তো এই জিনদের উপরে ক্ষমতা প্রয়োগের এই ক্ষমতা আল্লাহ তালা ওনাকে দিয়েছিলেন বিধায় আমি ওনার দোয়াটার যেন ঠিক থাকে আল্লাহর কাছে আমি আর ধরতে গেলাম না কিন্তু নবীশ্বর আমার আলোচনা দোয়ার কারণে আর আগালাম না তো এতে বোঝা গেল যে জিন শান মানুষের কি পরিমান ক্ষতি করতে পারে আর বাঁচার জন্য কি দোয়া আছে এই জন্য যখন কাউকে ইহুদি ইসলাম কবুল করেছে। তিনি বলেন আমি যখন ইসলাম কবুল করলাম ইহুদিরা আমার এমন দুশ্মনী শুরু করলো তারা জাদু করে আমাকে মেরেই ফেলতেছে যদি আমি কিছু বাক্য না বলতাম আমি এমন তারা করার জন্য আমার বিরুদ্ধে এত ষড়যন্ত্র করেছে কিন্তু আল্লাহ তালার কিছু কালামের বা কিছু দোয়া আমি যখন বলা শুরু করে দিয়েছি পাওয়ার ফুল কারণে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে আমার সেন্স ঠিক রেখেছেন আমি মোটামুটি সুস্থ থাকার সুযোগ পেয়েছি এই দোয়া গুলা যখন পড়লাম আল্লাহ আমাকে হেফাজত করলে আমাকে নিরাপত্তা দিলেন তাহলে এইভাবে নিজে অনেক দোয়া করার জন্য এই সুন্দর আরবিতে এই দোয়াগুলো আছে ইংলিশে আমাদের এই বুকশল্পে পাওয়া যাবে এখানে পাওয়া গেলে লোকাল বুক শিল্পে পেয়ে যাবে এই যে দোয়া কোরআন তেলাবাদ বেশি করে কোরআন করতে হবে সুরব বাকারা যাদের বেশি কষ্ট হয় এই বই আছে এই আয়াতগুলো শুরু হচ্ছে বাষট্টি নম্বর পৃষ্ঠা থেকে আপনার একাত্তর পর্যন্ত সম্ভবত বা তেহাত্তর পর্যন্ত আশা করি জি তেহাত্তর পর্যন্ত থ্রি পর্যন্ত এখানে আসে আর ইংলিশে বই মাঝখানে আছে ইংলিশে লেখা আছে ট্রিটমেন্ট বাংলা লেখা চিকিৎসা দ্বিতীয় স্তর এই রুকিয়ে আয়াতগুলো প্রতিদিন পড়া যাদের কিছু সমস্যা আছে। ছেলে মেয়ে অনেক সময় ছেলেমেয়ের কষ্ট হয় তারা ঘুমের মধ্যে চিৎকার করে মারাত্মকভাবে তাদেরকে এই দোয়াগুলো পড়ে পড়ে ঘুম পাড়ানো সুরা আসেন পরে ঘুম পাড়ানো আর ছেলে মেয়ে যখন অসুবিধা হয় মারাত্মকভাবে ভয় পায় তখন মনে করতে হবে মা বাবা সঙ্গে এই কেস ঘনিষ্ঠ আছে। তখন মায়ের চিকিৎসালা লাগে মেজরিটি কেসে মায়ের চিকিৎসা বাচ্চাদের ওই অসুস্থতা বাচ্চাদেরকে এফেক্ট করে থাকে তখন রাখির সঙ্গে এনে রাখি দিয়ে বাচ্চাকে রুকিয়া করার আগে মাকে রুকিয়া করাতে হবে অথবা আপনি নিজেই রুকিয়া করতে পারেন একবার একটা সেশন করে ফেললে রাখিদের কাছে গিয়ে তাহলে আপনি দেখলেন যে কেমনে রুকিয়া করে আরো কিছু অতিরিক্ত চিকিৎসা আছে এই সমস্যাকে এই যে দাদু টোনা থেকে বাঁচার জন্য সেটা হচ্ছে প্রতিদিন সকালে খালি প্যাটে সাতটি আজোয়া খেজুর খাওয়া আজোয়া খেজুর মদিনার আজোয়া খেজুর হাদিস পেটে মদিনা আজোয়া খেজুর খায় সাতটা কিছু খাওয়ার আগে সাতটা খেজুর খায় ওই দিন তাকে কোন বিষ খাইলেও বিষু তাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না আর কোন জাদুট ওনা তাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না অন্য কোন যে ক্ষতিগ্রস্ত আছে আমার জানাম উনি অন্যতম বড় এক্সপার্ট এই ফিল্ডে তিনি এই রুকিয়ার সহিং দেওয়ার জন্য বিভিন্ন দেশে যান আমি ওনার আলহামদুলিল্লাহ ওনার থেকে আবার ট্রেনিং নেওয়ার সুযোগ হয়েছে আল্লাহ তো উনি ট্রেনিং এর সঙ্গে বলছিলেন ট্রেনিং দেওয়ার জন্য উনি আফ্রিকায় গিয়েছিলেন একটা দেশে বহু দূরে এক শহরে ওনারা ইউকিয়া ট্রেনিং করে ফেরত আসতেছেন আসার পথে ওনাদের গাড়ি কাঁচা রাস্তার মধ্যে ডেবে বৃষ্টি হচ্ছিল তখন তিনি গাড়ি থেকে ওনারা সবাই প্যাসেঞ্জার নামলে নেমে গাড়ি ধাক্কাচ্ছেন গাড়ি ধাক্কাতে ধাক্কাতে তো এই সময় উনি পায়ের মধ্যে কিছু একটা বাইট ফিল করলেন কিছু একটা ধ্বংস করেছে আইদের সাপ অথবা বিচ্ছুপ পরে কিছুক্ষণের মধ্যে উনি দেখলেন যে ওনার খুব বিষ উপরের দিকে উঠতেছে খুব মারাত্মক অবস্থা পাচ্ছে সবাই খুব চিন্তা যুক্ত হয়ে পড়লো তারপরে তিনি শেষ পর্যন্ত নিজে চিন্তা করলেন যে কিছু তো হয়ে তিনি বলে যে সবাইকে যে খুব বেশি তোমরা ইনশাল্লাহ ঘাবড়িও না কারণ আমি সকালবেলা সাতটা কাদুয়া খেঁজু খেয়েছি আমার বিশ্বাস আছে যে আল্লাহ আমাকে হিফাজত করবেন এরপরে তিনি কতক্ষণ মানে দোয়াগুলো পরে পড়ে হাতের মধ্যে একটু মালিশ করতে থাকলেন আলহামদুলিল্লাহ বিশ অনেক আলহামদুলিল্লাহ তো এই আজোয়া খেজুর এটা অনেক যাদের বেশি কষ্ট হয় মক্কা মদিনে গেলে কেজি দশ কেজি আজোয়া খেজুর নিয়ে আসবেন ছোটগুলো কিনবেন বড়গুলা সাতটা খাইতে গেলে অনেকে পারে না ছোটগুলো খাবেন আজোয়া না পাওয়া যায় মদিনার যে কোনো খেজুর খেলেও কাজ হবে কার কোনার দলিল হচ্ছে আরেকটি হাজির সেটা হচ্ছে মান আঁকানা সাবা তাবা রা বাইনা লাহা হিনা বাহু সকাল বেলায় এখানে খেজুরের কথা বলেছে কান যদি এটাও না থাকে অন্য কোন জায়গার খেজুরও খায় তাতেও কিছু ফাইদা হবে এই হলো আর চিকিৎসা তাহলে জাদু টোনার হেফাজতের জন্য নিয়মিত আজোয়া খাওয়া খালি পাঠে সকালবেলা হচ্ছে বাংলাদেশের এই শিঙ্গার হচ্ছে বেদের মেয়েরা দেয় এটা কুসংস্কারের একটা ধোকাবাজি কিছু না সাড়ার কিছু না তারা আপনার দাঁতের থেকে পোকাবাই করে দেখছেন ও ঘরে থেকে পোকা টোকা নিয়ে আসে আপনার এখানে খট করে দেওয়া দেখেন আপনার এইগুলো সাল্লামের কাছ থেকে হাজি তিরমিজির হাদিস হাদিস্টির ব্যাপারে কেউ কেউ সন্দেহ করেছেন কিন্তু শেষ পর্যন্ত হাসান হিসাবে প্রমাণিত হয়ে রসুল উল্লাহ সালাম যখন মেয়েরা দিকেছেন তিনি বলেন হেজামা করবেন হেজামাঙ্গা লাগাবেন কাপিং করবেন এবং তিনি হাজি বলেছেন তিন জিনিসের মধ্যে কি আছে শেফা আছে হেজামার মধ্যে শেফা আছে তারপরে আপনার কাই করার মধ্যে যেটা যেটা এখন বলা হয় ওই জমানায় তখন কি করতে জানেন কারো যদি ইঞ্জুরি হতো আহত হয়ে যেত যুদ্ধে আহত হয়ে যেত তাদেরকে লোহার পাত গরম করে দিয়ে এই কাটা হতো এটা নাম হলো এই কাই পার তিন তাহলে হেজামা তো শেফা আছে কি ওরা পায়ের মধ্যে খুব ব্যথা হচ্ছিল এহেরামের হালতে ওই সময় তিনি হিজামা করেছেন করিয়েছেন তিনি প্রায় নিয়মিত হিজামা করতেন মাথা তার জন্য তিনি হিজামা করতেন মাথার উপরে করতেন মাথার পেছনে করতেন ঘাড়ের উপরে করতেন এইগুলা সুন্দরটি জায়গায় এই হেজামাটা মাসে দুই মাস করার পরে করা দরকার দেয় এবং শেহর হয়ে গেলে জাদুটনা হয়ে গেলে জিনদের প্রধান কাজ হচ্ছে রক্তকে পলিউট করে দেওয়া রক্তকে দূষিত করে দেওয়া আর তারা আমাদের রোগের রোগে ঢুকতে পারে হাজিস আছে তারা ইন্না শেতান যেভাবে বনি আদমের রোগে রক্ত প্রবাহিত হয় রোগে রোগে ঢুকতে পারে এবং তারা রক্তকে পলিউট করে দেয় এবং এখান থেকে বহু রকমের রোগ মেডিকেল রোগ সৃষ্টি হয়ে যায় পর্যন্ত এবং এই বই আপনাকে বলবে জিন্ড হিউম্যান সিকনেস্তরকম হেসান আমরা যদি যান এই বইয়ের মধ্যে লেখা আছে যে মানুষের শরীরে যদি কোনো জায়গায় একটি ইনফেকশন হয় সেখানে আলহামদুলটার পাশাপাশি এই রুকিয়া অনেক কাজ দেয় পারে এবং হেজামা করানো এটা খুবই ভালো একটা ট্রিটমেন্ট এরপরে আসে আপনার জমজমের পানি খাওয়া এটা কিন্তু রুকিয়ার জন্য অনেক কাজে লাগে কারণ হাজির মা উ জম লেমা বালাহু জমজমের পানি যে খাওয়া হয় যে রোগ ভালো হয় আল্লাহ সে রোগ ভালো করে দেয় ফিজিক্যাল রোগ হোক আর এই সমস্ত যে জিনের আসার থেকে শুরু করে ইত্যাদি এগুলোর জন্য এটা একটা উপাদেও খুব ভালো বিশেষ করে জমজমের পানি যখন রুকিয়া পড়া হয় রুকিয়া পড়ার সময় না পেলে কম পাখি সুরা ফাঁতিহা কবিরাজ কোথায় পাবো জমজমের পানিতে সুরা ফাঁতিয়া পরে সাতবার পরে যখন আমি পানি খিতাম কয়েকদিন পর আল্লাহ তালা আমাকে সুস্থ করে দিতাম এটা আরেকটি শেফা বোধের কথা তো শুনলাম আল্লাহ তালা নিজেই বলেছেন ফি মধুর মধ্যে আল্লাহ সেফা রেখেছেন মধুর মধ্যে যদি এইটা কোরআনের সঙ্গে এই সেফা যোগ হয়ে যায় মধুর সেবা দুই এক সঙ্গে আসে সুরা ফাতেহা শেফা কোরআন শেফা এরপরে আপনার সাউদা ব্ল্যাক সিড এই ব্ল্যাক সিড যেটা আমরা কালি জিরা বলি আমরা কালী জিরাটা বহু রকমের কেউ সাতটা যারা হার্বাল তারা বলেছেন যে এটাকে পানি দিয়ে বিক্স করে খেতে হয় শুধু এমনি তেল খাওয়া ঠিক না তেলটা এটা মেন জিনিস তেল আবার কেউ কেউ শুধু তেল না এটা ধাপ এটা সিড খাওয়া দরকার দুইটাই ঠিক আছে তেল যদি খেতে হয় তাহলে কাজে লাগে কারণ জায়তুনে তেলের ব্যাপারে নবী করিম সাল বলেছেন কুলুজাই মোবা রাখা তোমরা তেল খাও জয়তুনের তেল খাও এবং এটা নিয়ে তোমরা শরীরে লাগাও করা এটা একটি পবিত্র গাছ থেকে আসা এরকম ভাবে যদি আপনার খুব শক্ত মাথা ধরেছে প্যারাসিটামল কিছু ওয়ার্ক করতে টাইম লাগে তো আপনি ভালো করে পড়া তেলকে যদি মাথার মধ্যে খুব অ্যাপ্লাই করতে থাকেন আস্তে আস্তে আর কিছু রুকিয়ার এক পড়েন বুকের ব্যথা লাগছে সেখানে পড়েন পিঠের ব্যথা ওখানে লাগান এগুলো কিন্তু অনেক কাজ দেবে অনেক উপকার দেয় এই যে মহিলাদের এই সমস্ত আল্লাহ আহ এরপরে হল সানা মা কিয়া সানাকে একটু গরম করে সিদ্ধ করে তারপরে ঠান্ডা করে এই সানা হেঁটে এটাকে বলে সানা সানা মা কি আর এরপরে বড়ই পাতা ছেদের এটা দিয়ে গোসল করলে আহ এটার মধ্যে অনেক ফায়দা আছে এই সমস্যা আসর কাটানোর জন্য এটা হল এটাকে বলা হয় সল্ট সি সল্ট অথবা পাহাড়ি সল্ট এগুলি গোসল করলে একটুখানি এটাও কিন্তু আপনার এই সমস্ত অ্যাফেটকে কাটাতে অনেক হেল্প করে এছাড়া এই অলিভ অয়েলটা দেখালাম ওনারা পরে রাখছেন অবশ্য তা আমি আর একটা অলিভ অয়েল রেকমেন্ড করি যে এই বাজারে যে অলিভ অয়েল পাওয়া যায় এই অলিভ অয়েল কিন্তু অনেকটা রিফাইন করা এখান থেকে অনেক কিছু তারা উঠিয়ে নিয়ে যায় এগুলা বিভিন্ন কেমিক্যাল বানায় বিভিন্ন খাবার বা প্রসাধনিক দ্রব্য বানায় কিন্তু যেটা একদম কাছে ভাঙ্গানো কিছুই রিফাইন করে নাই এই রকমটা অনেক ঠিক হয় এটা পাওয়া যায় আমাদের এখানে লোকাল আলটেরিয়াম শপ আছে আমি দেখেছি ওটাই ব্যবহার করে যে সেটা খুবই ঠিক খুবই ভালোটা শপ আছে এখানে সেঞ্জবাড়ির হোয়াটচালির সামনে একটা ইসলামিক শপ হালাল শপ আছে ওইখানে মর্বো থেকে একদম ড্রামে করে আসে কাঁচা একেবারে ওপেন ড্রামে করে আসে গাছ ভাঙ্গা ওইটা খুব ঠিক হয় ঐটার মধ্যে যদি আপনি রুকিয়ার আয়াত পড়েন কিভাবে পড়বেন এই বোতলের থেকে আপনি লিড খুলে ফেলবেন লিড খুলে পড়বেন এই যে পড়ছেন ঠোঁটের কাছে নিয়ে আপনার শ্বাস প্রশ্বাস এই তেলের ভিতরে আর যখন সুরা পড়া শেষ হল বা একটা অংশ শেষ হয় দুইটা আছে তো এই সাথে জিব্বা দিয়ে সামান্য কিছু হয়তো একটু কিছু বেরোতে পারে এই আর ফুটা হলে এরকম ফু এইভাবে যদি ফু দেন তিনটা আবার আরে প্লাম থেকে পড়লেন হন এইভাবে নাস পর্যন্ত আপনি যদি পড়েন এই রুখিয়ার তালটা পড়াতাল এইটা শরীরে অ্যাপ্লাই অনেক প্রোটেকশন মাথা ধারা থেকে ব্যথা থেকে ইত্যাদি অনেক উপশম হয় তার অর্থে এই ম্যাচে আর চিকিৎসা ডাক্তার হসপিটাল কিছু লাগবে না এটা বলতেছি না কিন্তু একটা সেবার তরিকা কিন্তু যেখানে মেডিকেলটা লাগবে মেডিকেলটা কন্টিনিউ করতে হবে কোনো কম্প্রোমাইজ নাই এই তরিকা আপনি পড়েন এই তরিকায় পানি পরা যায় এবং ওই পানি পরে খেলে এভাবে বড় ড্রামে করে ভালো পিওর পানি পরবেন এই পানি যদি রুগী খায় যে রুগীর বিশেষ করে এই জাতীয় রোগ আছে জিনের অ্যাটাকের শিকার হয়ে যায় তার জন্য এটা অনেক ভালো হবে এবং ওই পানি দিয়ে একটু গোসল করার স্পেশাল তরিকা আছে যে খুব বেশি না সামান্য অল্প একটু নিয়ে শরীর মধ্যে আমরা করে রবরাবে রগড়াবে ভালো করে মেখে মেখে এরপরে পুরো পানি দিয়ে গোসল করবে তো এই এটাও একটা শেফার আরেকটি তরিকা এরপরে হলো আপনার ব্যবহারটা করতে পারেন ভিনেগারের ব্যাপারে নবী করিম সাল তেপে তিনি যা কিছু প্রশংসা করেছেন খাবারের পানীয় সবগুলোর ফায়দা আছে কোরআন হাজিত যে যে জিনিস ভালো নাম উল্লেখ করা হয়েছে সবগুলো ফাইদা আছে তিনি এই ড্রিঙ্ক করে ফেললে এটা অনেক কাজে দেয় এটার স্বাস্থ্যগত অনেক ফায়দা আছে ডাক্তার দিকে জিজ্ঞাসা করবেন ব্লাড প্রেশার কমানোর জন্য কোলেস্ট্রল কমানোর জন্য অনেক কিছুর জন্য এটার উপকার আছে তো আরেকটা জিনিস আছে আপনাদের চিকিৎসার জন্য হেল্পফুল হবে ইনশাল্লাহ